ইবনু আব্বাস রদালন হতে বর্ণিত নবী সাল্লাহ আলিয় সাল্লাম বলেন পূর্বের বাতাস দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে আর পশ্চিমের বাতাস দ্বারা আজ জাতিকে হালাক করা হয়েছে